আরে ও শুক্র আলী বাড়িতে আসো নাকি আছি কেমন আছো ভাই আলহামদিনে তোমার শরীরটা তো শুকায়ে গেছে খাওয়া দাওয়া ঠিক মত করোনা নাকি কেমন জানি শরীরটা ভেঙে গেছে এই এই যে পাঁচশোটা টাকা রাখো আরে মাছ মাংস কিনা খাই আর সামনে তো নির্বাচন আসছে জানো তো তো আমার মার্কেটে তো জানোই মার্ক জানি কি হুকামার্কা হুকামেরাময় তেল মারিয়া গেল যতন করিয়া আমার মন গলাইয়া গেল फंदी करिया अमयतल मारिया के लोगो जतन करिया আমার মন গলাইয়া গেল গ ফন্দি করিয়া আমায় তেল মারিয়া গেল গো যতন করিয়া আমার মন গলাইয়া গেল গ করিয়া তেলের কলসি ঢালল মাথায় উপর করিয়া গ উপুড় করিয়া আমায় তেল মারিয়া গেল গ যতন করিয়া আমার মন গলাইয়া গেল গ করিয়া আমায় তেল মারিয়া গেল গো যতন করিয়া আমার মন গলাইয়া গেল গ করিয়া কেন আমায় তেল মারে গ বুঝি আমি নিজেই তেল মারিয়া ফায়দা লুটে এমন আজব চি কেন আমায় তেল মারে গো বুঝিয়া আমি নিজে তেল মারিয়া লুটে এমন করিয়া লাথি শক্ত করিয়া শক্ত করিয়া পাশ করিয়া করিয়া করিয়া শক্ত শক্ত আমায় তেল মারিয়া গেল গো যতন করিয়া আমার মন গলাইয়া গেল ফন্দি করিয়া আমায় তেল মারিয়া গেল গো যতন করিয়া আমার মন গলাইয়া গেল গ ফন্দি করিয়া তেলের কলসি মাথায় উপর করিয়া গোপুর করিয়া আমায় হ্যালো কে বলছেন আসসালাম আলাইকুম সাহেব ভালো আছেন আমি শুকুরালে গইতাছি তো আগে তেল মালিশুতরি না পাশ করার পর ফোন করিলে ধরে আরেকজন বলে উনি মিটিং করছেন সাথে কয়েকজন गो राखे बसइया देखा बसाइया ग राखे बसइया तेल मारिया गल गतन करिया मन गलिया गल गंदी करिया আমায় তেল মারিয়া গেল গো যতন করিয়া আমার মন গলাইয়া গেল গো ফন্দি করিয়া আমায় তেল মারিয়া গেল গো যতন করিয়া আমার মন গলাইয়া গেল গো ফন্দি করিয়া তেলের কলসি ঢালো মাথায় উপোর করিয়া গ উপর করিয়া তেলের কলসি ঢালো মাথায় উপর করিয়া গো উপর করিয়া আমায় তেল মারিয়া গেল গো যতন করিয়া আমার মন গলাইয়া গেল গো ফন্দি করিয়া আমায় তেল মারিয়া গেল গ যতন করিয়া আমার মন গলাইয়া গেল গন্দি করিয়া নেতা নেত্রীর পাশে গিয়ে ঠেলতে থাকে খুব তাদের সাথে ছবি তুলতে বাড়ে চাচার লোভ নেত্রীর পাশে গিয়ে ঠেলতে থাকে খুব তাদের সাথে ছবি তুলতে বাড়ে চাচার লোভ আরে আচার বিচার লাগলে আমার মন গলাইয়া গেল গো ফি করিয়া আমায় তেল মারিয়া গেল গো করিয়া আমার মন গলাইয়া গেল গো ফি করিয়া তেলের কলসি ঢালল মাথায় উপর করিয়া গো উপর করিয়া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 Thank